আনাস ইবনু মালিক রাজিয়াল্লাহ তাল্হ্ন বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ আলাহি সাল্লাম এর বিশিষ্ট সাহাবিদের পেয়েছি তারা মাগরিবের সময় দ্রুত স্তম্ভের নিকট যেতেন সুবাহ রাজিয়াল্লাহ তালনু আমর রহমতুল্লা আলাহীর সূত্রে আনাস রাজিয়াল্লাহ তালনু হতে এ হাদিসে অতিরিক্ত বলেছেন নবী সাল্লাহ আলাইসাল্লাম বেরিয়ে আসা পর্যন্ত